ইবনু আব্বাস রজিয়াল তাল্লা হতে বর্ণিত তিনি বলেন উত্তরাধিকারী হিসেবে সম্পদ পেত সন্তান আর পিতামাতার জন্য ছিল অসেয়াত অতপর আল্লাহ তালা তার পছন্দ মতো এ বিধান রোহিত করে ছেলের অংশ মেয়ের দ্বিগুণ পিতামাতা প্রত্যেকের জন্য এক ষষ্ঠাংশ স্ত্রীর জন্য এক অষ্টমাংশ এক চতুর্থাংশ স্বামীর জন্য অর্ধেক এক চতুর্থাংশ নির্ধারণ করেন